নিরতিশয় মেহরবান নামে মানুষের উপর কি সীমাহীন মহাকালের এমন একটা সময় অতিবাহিত হইছে। যখন তাহারা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না আমরা মানুষকে এক সংমিশ্রিত শুক্রানু হইতে সৃষ্টি করিয়াছি যেন আমরা তাহাদের পরীক্ষা লইতে পারি আরো এই উদ্দেশ্য যে আমরা তাহাদেরকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির অধিকারী বানাইয়াছি হৃদয় पद देखा इच्छा हकुरी होना काफिलते शिकल कण्ठबेर और प्रज्वलित आगुन प्रस्तुत कर का फोर নেককার লোকেরা জান্নাতে পানপাত্র হইতে এমন সারাব পান করিবে যাহার সহিত কর্পূর পানির মিশ্রণ থাকিবে ইহা হইবে একটি প্রবাহমান ঝর্ণা যাহার পানির সহিত আল্লাহর বান্দারা শরাব মিশাইয়া পান করিবে এবং যেখানে ইচ্ছা অতি সহজেই উহার শাখা প্রশাখা বাহির করিয়া লইবে ইহারা হইবে সেই সব লোক যাহারা মানত পূরণ করে এবং সেই দিনটিকে ভয় করে যাহার বিপদ সর্বত্র বিস্তৃত হইবে আর যাহারা আল্লাহর ভালোবাসায় मिस्किन यान और कयदी के खबर खाव एवं तुमा दिग केवल आल्ला खवैते निकट होते ना प्रतिदान चाही ना कृतज्ञता इम्तर আমরা তো আমাদের রবের পক্ষ হইতে সেই দিনে রাজাবের ভয়ে ভীত সন্ত্রস্ত যেদিনটি হইবে কঠিন বিপদে আকীর্ণ অতিশয় দীর্ঘস্থায়ী অতএব আল্লাহ তালা তাহাদিগকে সেই দিনের অমঙ্গল হইতে রক্ষা করিবেন এবং তাহাদিগকে সজীবতা ও আনন্দ স্ফূর্তি দান করিবেন وجزاهم بنا صبروا جنته وحريرا আর তাদের ধৈর্য সহনতার বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করিবেন মুত্তাকি ইনা ফিহা আলা আরআক লা يرুনা ফিহা শামসান ওয়া লা যামহরিরা সেখানে তারা উচ্চ আসনসমূহে ঠেশদিয়া বসিবে তাদেরকে না সূর্য তাপ জ্বালাতন করিবে না শীতের প্রকোপ জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাহাদের উপর অবনত হইয়া থাকিবে এবং উহার ফল পাকর সর্বদা তাহাদের আয়ত্তাধীন থাকিবে তাহাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাচের পেয়ালা পরিবেশন করানো হইবে সেই কাজপাত্রিও হইবে এবং সেইগুলি পরিমাণ মতো ভর্তি করিয়া রাখা হইবে তাহাদিগকে সেখানে এমন সুরাপাত্র পরিবেশন করানো হইবে যাহাতে শুকনা আদার সংমিশ্রণ থাকিবে আইনা ইহা হইবে জান্নাতের একটি নির্ঝর যাহাকে সালসাবিল তাহাদের সেবা যে এমন সব বালক ব্যস্ত সমস্ত হইয়া ছুটাছুটি করিতে থাকিবে যাহারা চিরকালী বালক থাকিবে তোমরা তাহাদিগকে দেখিলে মনে করিবে ইহারা যেন ছড়াইয়া দেওয়া মুক্তা তোমরা সেখানে যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করিবে শুধু নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়িবে এবং একটি বিরাট সাম্রাজ্যের সাত সরঞ্জাম তোমরা দেখিতে পাইবে তাহাদের উপর সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক ও মখমলের কাপড় থাকিবে তাহাদিগকে রপ্যের কঙ্কন পরানো হইবে এবং তাহাদের রব তাহাদিগকে পবিত্র পরিচ্ছন্ন শ্রাব পান করাইবেন ইহাই হইল তোমাদের শুভ প্রতিফল কারণ তোমাদের কার্যকলাপ যথার্থ ও মূল্যবান রূপে গৃহীত হইয়াছে হে নবী আমরাই তোমার প্রতি এই কুরআ অল্প অল্প করিয়া নাজিল করিয়াছি ধারণ করো আর ইহাদের মধ্যে হইতে কোন দুষ্কৃতিকারী কিংবা সত্য অমান্যকারীর কথা মানিও না ওই করিস না বকরা তোমার রবের নাম সকাল সন্ধ্যা স্মরণ করো রাত্রিবেলায় তাহার সামনে সিজদায় অবনত হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার তসবি করিতে থাকু ই এই লোকেরা তো দ্রুত অর্জিত জিনিসকে ভালোবাসে सृष्टि करती सन्धिस्थल शक्त कर आकार आकृति परिवर्तन कर फिलीब ই হি কে সমহত বিশেষ এখানে যাহার ইচ্ছা নিজের রবির নিকট যাওয়ার পন্থা অবলম্বন করিতে পারে ও মা চষা উন ইন হলি মন আসলে তোমাদের চাওয়াই কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ চাহিবেন নিঃসন্দেহ আল্লাহ সর্বজ্ঞ সুবিজ্ঞানী তিনি শিওর রহমতের মধ্যে যাহাকে চাহেন গ্রহণ করেন আর জালিনদের জন্য তিনি বড় পীড়াদায়ক আজাব স্থির করিয়া রাখিয়াছেন